وَقَالَ عَلَيْهِ ওকাল نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ মোৎ জুমন অত বান হুয় মল্লো অওকমা কৌলাহ সুসলা কলা ইন্ন হোমাইত হুয়ু সো না অল ঈহ্্লদী ন আনু স্লাহসলমো তসলিম স্ললা মোহাম্মদ ওহম কমা সহ রাহীমাল আলি বহীম ইন্নক হমিদম মজেদ হারিকা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কমাবারুক তালা ইবরীম ওলা আলি এ ব রাহীম ইন্নক হমেদম মজিদ বলবি বিকমালি কশ ভদ দুজা বে جميع হাসনত জম ওখ সিহ্লো আল হি ও আলিহ বলা গ্লোলা বি কমি কশফদুজা মসকন রহ মেরে মসক হওয়া বনে মেরে মধুবন দিয়ারে মদিনা বালগল গলা বি কমালি কশা বি জমালি গাজীপুর শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইতের আয়োজনে আয়োজিত মহতিবার্ষিক ওয়াজ মাহফিল মাহবিলের মহতারম সভাপতি অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামা সম্মুখ মানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার মা বোনেরা আল্লাহর দরবারে শুকুর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে ওলামা মজরিসে পূর্ণ আলোচনা হাজর যারা এসেছেন ওয়াজনা সিহত এ বাদত আল্লা তালার পছন্দের এটা নির্দেশ একে অপর কেন সিহত করবে কিন্তু নসিহত করার কিছু আদবাস নসিহত শোনারও কিছু আদব আস আমি নসিহত করব ওই নসিহত গুলো আউআালান আমি আমাকে করতে হবে প্রথমত আমি নিজেকেই নসিহত করব আমি মানব এবং অপরকে নসিহত করব মানার যদি আমি নিজে মানি এবং অপরকে বলি মানার জন্য তাহলে এটা আল্লাহ তালা কাছে পছন্দের আর যদি তানা হয় তাহলে আল্লাহ তালা বলছেন হাকিমের মধ্যে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে নসিহত করছেন কোরআনে করিম জীবন্ত নসিহত কেয়ামত পর্যন্ত এটা উম্মতে মুসলিমে কেন করতে থাকবে আল্লাহর কালাম এই কালামে আল্লাহ আল্লাহর আলমিন কিছু নসিহতের প্রকার রেখে দিচ্ছেন কিছু কিছু নসিহত আল্লাহর কাছে পছন্দের এর মধ্যে একটা আল্লাহর পছন্দের নসিহত হইল নিজে নিজেকে নসিহত করবে আমরা তো অপরের নসিহত করা অনেক জানি আমি আপনাদেরকে নসিহত করতে পারতিছি কিন্তু আমি নিজেকে নসিহত করি এ আমল কম অপরের নসিহত অনেকেই করে নিজেকে নিজে নসিহত করে এমন মানুষের অভাব হয়ে গেছে মানুষ এখন আর নিজেকে হাকিম আল্লাহ তালা আনছেন ওকে আহ ঘটনাই না আল্লাহর বান্দাদেরকে বুঝাইছেন দেখো ইব্রাহিম নিজের নসিহত করে বাপে মূর্তির পূজা করে তো ইব্রাহিম মূর্তির সামনে যায় নিজের নসিহত করে এটা লড়া করতে পারে না খানায় না প্রভু বলে কি না। ইব্রাহিম এটাকে পূজা করা যাবে না তাহলে কি করা যাবে কোরাল দিয়ে পিঠা ভাঙ্গা যাবে নিজেকে নিজে না সিহত পীরা দিয়ে পিঠা ভাঙ্গা কোরালটা গোলায় বাজায় রেখে আসছে নিজেকে নিজে না সিহত করতে আবার চিন্তা করতেছে হ্যাঁ এটা প্রভু হইতে পারে যখন ডুবে গেছে তো নিজেকে আবার বলতেছে কিরে ইব্রাহিম যে ডুবে যায় সে কোনোদিন প্রভু হইতে পারে না প্রভু হইতে পারে না তাহলে প্রভু অন্য কেউ আছে নিজের নকশকে নিজে নসিহত করা ভোরের সূর্য উদয় হয়েছে তো বলতেছে হাজা রব্বি হাজা বলতেছে। ডুবে গেছে তখন বলে না যেটা ডুবে যায় এটা প্রভু হইতে পারে না যে প্রভুকে যিনি এগুলো ডুবায় উদয় করায় আবার ডুবায় দেয় সূর্য উঠায় সূর্য ডুবায় চাঁদ ডুব দেয় চাঁদ উঠা দেয় যে মহান মালিক হয়তো তারে এই যে তারা তিনি করতেছেন তারে মানা যায় কিন্তু তারে দেখা যায় না তিনিই প্রভু হবেন এগুলো যিনি করতেছেন তিনি কে আবাস করে বলেন তিনি কে আল্লাহ মানাত মেখা নেই যাতা উ মানা তু যা হগর দেখা নহ মুসল লি হস তে দালাল কোরআনি মুসলম লি মানা যায় কিন্তু দেখা যায় না কোরআনে করিমিও আছে আমাকে দেখতে পারব না লি মুসানি বলে দেন একটু দেখি আল্লাহ তালা বলে না আমারে তো দেখতে পারবা না পাহারে তাকাও আমার নোরের তাজাল্লির কিছু অংশ ওখানে ছেড়ে দিচ্ছে পাহারে তাকাই সে বেহসেও গেছে মানা যায় দেখা যায় না এত সহজে দেখা যায় নিজেকেই নসিহত করছে এবার নিজে বলতে করব চাঁদের ইবাদত করব সূর্যের ইবাদত করব না এবার নিজেরেই বলতেছে ইন্নি তার দিকে আমি আমার চেহারাকে ফিরে দিলাম আমি তার দিকেই হয়ে গেলাম তার গুলো এই জন্য প্রস্তুত হয়ে গেলাম নিজেকে নিজে নীহাত করা আমাদের কোন বুজুর্গ বলেছেন আগের জামানায় যারা নিজেকে নসিহত করত এটা ছিলাম নিজেকে নসিহত করে তাইলে আল্লাহ তালা নিজেকে নসিহত করলে আল্লাহ তালা তাকে বলা দান করবে ওলি হয়ে যাবে হইছেও কিছু মানুষ আছে নিজেকে নসিহত করেছে তো বলি হয়ে গেছে আল্লামা আল্লাহ হাফিজ আলাই কবি ছিলেন কবিরা সাধারণত দেখা যায় কবিদের কবিতা নিয়ে খেলা করলে সাধারণত এটা মানুষকে বাতিলের দিকে ধাক্কাইতে থাকে কিছু কবি আছে যারা নিজেকে নসিহত করেছে আল্লাহ তালা তাদেরকে বলিবনায় কবরে নিচ্ছেন বলিবানায় কবরে নিয়েছেন এমন একজন কবি ছিলেন আল্লাহ হাফিজ যাইতেছে রাজমহলের গেটে যায় আর তারা পায় না দারওয়ানকে জিজ্ঞাস করে জানালায় যে থাকতো আমার অপেক্ষায় সে কোথায় এসে তো মারা চলে গেছে নিজেকে নসিহত করতেছে এটা চলে গেল তাহলে তো আমিও চলে দুনিয়া সবই তো এরকম চলে যাবে চলে যাওয়ার আগে কিছু পুঞ্জিবারটা রেডি করা নিজের বৈষ্ণু বৈষ্ণু হাফিজ বতু গোয়ুল তাজা নমি মানাদ, আগার মানদ সবে মানদ সবে মানাদ। আগর মানদ শবে মানদ শবে গরম মানদ গুল যুদা গস্তা তরুতা মানদ আগর মানদ শবেদ শবেদে গরমি মানদ আগর মানদ শবে মানদ শবে গরম মানদ হেজাবেন সারা দরে সৌ হর अगर मानद शबे मानद शबे दे नमी मानद अगर मानद शबे मानद शबेदेगर न मी मानद हमेशा इज्जते मेहमा बयक खाना नमी मानद हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबे मानद বাগানের ফুল এক দুই দিন তরুতাজা থাকে তারপরে মোড়া ঝরে পড়ে যায় যে দেখো স্বামী আর স্ত্রীর লজ্জা বাসর রাত্রির পরে শেষ হয়ে যায় থাকে না দেখো তুমি কি করবা তুমি যদি চালাক যেখানে যাইবা এটার প্রস্তুতি নাও কারণ রেসল বলছেন আখেরাতের প্রস্তুতি যে সে চালাক চলে যাবা এখনো সময় আছে প্রস্তুত হয়ে যাও নিজেকে এরকম আমি আপনাদেরকে নসিহত করতেছি আমাকেও নসিহত করতেছি মোত্তা হয়ে যান নিজেকেছি নসিহত আল্লা সাদি রহমতুল্লাহ নিজের নসিহত করতেছেন একদিন এই যে কবিতা লেখা যে পাণ্ডুলিপি ভৈরেছ মিজানের পালায় একটা বলে না পার্লাহ তোমার দিছে লেখনা একটা যেটা মিজানের পালায় দেওয়া যায় মিজানের পালায় দেওয়া যায় কোনটা লেখা যায় তাহলে আল্লাহ তাল দোস্তের প্রশংসা লিখি এটা মিজানের পালায় দেওয়া যাবে আপনারা পড়েন এটা লেখা আরম্ভ করছে তিন লাইন সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় তিমির রাশি যার রূপের আভায় হাসনত জমি অলিহি চরিত্র মাধুরী তার ওতে মনোরম पंक्ति मिलेर कथा लिखसे नबीर प्रशंसा लिखते आखलाके तुम्हारा आखलाके सौंदर सुनला जान तरूप सौंदर्य कैमारूपर आभाय अंधकार तिमिर राशि केटे जा এমন রূপ আল্লাহ তাকে দান করেছিলেন আসল সৌন্দর্য যেটার উপরে আল্লাহ তালা পর্দা দিয়ে ঢাইকে রাখতেন এটা কয়েকবার খুলছেন যে কয়েকবার খুলে দিছেন তোর সূর্যের আলোর চাইতে বেশি আলো হয়ে গেছে সব সময় দামি জিনিস খুলে রাখলে ঝামেলা চেহারার সুরত খুলে দিছিলেন জন্মগ্রহণ করছে তো দাদা আব্দুল মোতালি দরজায় দাঁড়ায় বলতেছে নাতি আমার দেই আমার কোলে দে নাতি কোলেনিয়া বাইতুল্লার দিকে রানা বাইতুল্লায় চলে গেছে যে নিয়া যখন যাইতেছে এই সৌন্দর্য দেই এটা দেখেই মাতাকে যারা দাঁড়ায় ছিল তাদের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে উলিদা নবী ও দেখ মানুষ জন্মায় নাই শুধু মানুষ জন্মায় নাই এই উম নবী জন্ম গ্রহণ করেছে সবাই বলে আর খোলা হয়েছে সিলাই করতেছেন শুয়ারায় গেছে বাতিও নিবে গেছে বাচ্চা মানুষ কেন্দ্রে দিছে আল্লাহ তালা হাবিবের চেহারা পর্দা সারা দিছে ঘর সূর্যের আলোর চেয়ে বেশি আলো হয়ে গেছে সাহাবি বাহির থেকে চিৎকার দিতেছে কেয়ামত হয়ে গেছে গা কয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে চিল্লাও কেন মানে তার চিন্তা হইল জল জলা চিন্তা কেম চাঁদ সূর্য খুলে খুলে পরে যাবে মসজিদে নবাবিতে টাকায় মনে করছেন যে চাঁদ খুলা মসজিদে পড়ে গেছে এটা মনে করছেন কেমত হয়ে গেছে কেমত হয়ে গেছে কি জন্য বলো দেখো না চা খুলে দেখো আকাশের চাঁদ আকাশে আছে তাকায় দেখে আকাশের আকাশে আছে। কি দেখলাম মসজিদের মধ্যে কি দেখলাম নজর করে তাকায় দেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বসা नवीर चेहर सौंदर्य चाँदर चईते आलो बसी मन होते जान आकाशे चाँद मस्जिद चाँदर आलोर चीते पयम्बर चेहरा आलो भलो देखा जाए खुले दी चेहरा जमाल अंधकार क्या जाए आलो মিজানের পালায় রাখবে আল্লাহ যার পাগল যার সাথে রাখতে পারবি তিন লাইন লেখেছি পরে আর কলম চলে না পংক্তি মিলাইতে পারতেছেন না হজরত সাদি কত কবিতা লেখলাম কখনো পংক্তি মিলে না এমন হয় না এমন একটা কবিতার তিন লাইন লিখলাম মিলাইতে পারি না পংক্তি খাবার দাবার বন্ধ হয়ে গেছে তাহলে কি আমার কবিতা আমার নাজাতের অশিলা হবে না আমি কি আল্লাহর দোস্তের কবিতার পূর্ণতা করব না এটা কি হবে না হয়ে গেছেন খাবার দাবার বন্ধ হয়ে গেছে তন্দ্রা হয়ে গেছেন তন্দ্রার মধ্যে স্বপ্নযোগে দেখতেছেন মদিনার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ গেছে। জিজ্ঞাস করে শাদি তিনি মিলাইতে পারতিসি না কি লেখেছো সাদি বলো বলো লিখেছি এটা লেখা দাও কবিতাটা এত মকবুল হইছে যে বিভিন্ন আলোচনার মজরিস এটাকে পড়া হয় একটা মানুষ যখন নিজেকে নসিহত করছে তো কবরে চলে গেছে কবিতা তার নিজেকে নিজে নসিহত করব আমি আমাকে নসিহত করব অভাব পরের নসিহত করার লোক তো অনেক আছে নিজেকে নসিহত করে এমন মানুষ অভাব আছে আমরা তো খালি পরের নসিহত করতে পারি নিজের নসিহতটা পরের করতে পারি আমি নিজেও আমল করি না আমল পারি না ওই দিয়ে কারণ কি আমাদের আর এক মুরব্বী আমরা তো ফার্মের মুরগি মার্গা মুসলমান এর লেগে আমাদের এই অবস্থা বুঝলেন শেষরাত্রি যে বাদ দিবে এ ক্ষমতাও নাই আর এটা যে ওম দিয়া বাচ্চা ফুটাবে এমন ক্ষমতাও নাই বাচ্চা ফুটে না তার এটা গেছে। আমাদের মুসলমানই তো এখন টেলিভিশনার মিডিয়ার মেশিন দিয়া ফুটতেছে এজন্য আমাদের নসিহত কাজে লাগে না ঠিকা আওয়াজ দিয়ে ধরা বলেন মেশিন দিয়ে বাচ্চা ফুটান বন্ধ করেন নিয়া সহবতের আলোকে फुटाना शुरू करते खूब बुझे आलोचना गुला जन भलो तक मुखस्त कर फेले मुखस्त कर मुरी एगुल मुसलमान हमले आगे मुसलमान देर चेहरा काफे कलेमा पैरा मुसलमान বাচ্চা ফুটে না খুব মজা লাগে সারা রাজ বইছে শুনে বাচ্চা ফুটে নাহত নসিহত এমন হইতে হবে সময় ফজরের আজানের সময় ডাকাডাকি করতে থাকবে ফার্মের মুরগি ডাক দিছে শুনছেন আমাদের হাল হলো এই যেটা বলতেছিলাম বাবা নসিহাত। নসিহাত। আল্লাহর একটা আমি নসিহত করব তুমি কাজ করো না এটা জাহান নামের কাজ এটা তুমি বলো না এটা জাহান নামের কথা ওই দিকে নজর করে তাকায়ও না এটা জাহান নামে যাওয়ার কারণ নিজেকে নসিংহত করব তুমি এই পথ ধরো এটা জান্নাতের পথ হাকিমে পছন্দের তার সন্তানকে একটা করবে। এটা আল্লাহর পছন্দের নসিহত আগে নবসর তারপরে আগে নিজে তারপরে আহাল এজন্য আল্লাহ মুমিনদের ডেকে বলতেছেন ইয়া নিজেকে জাহান নাম থেকে নিজে বাঁচাও তুমি তোমাকে বাঁচাও এবার দ্বিতীয় নাম্বার তুমি বাইচাগেছ এবার তুমি যাদের অভিভাবক তাদেরকে জাহান নাম থেকে বাঁচাও तुम तुम सन्तान के जहां नामाओ तुम तुम बीबी जहां नामाओ तुम तुम कन्या के जहां नाम प्रधान अतिथि ए विषय बोलते अपन के दाम कथा समाज बाप तारंतान के नसीहत करना अथच एटाल पसंद नसीहत বাপ ছেলে নসিহত করবে স্বামী তার স্ত্রী না ইয়া আপনাদের এলাকার মানিকগঞ্জের কথা বলতেছি নিজের নসিহত করতে পারে না নিজের সন্তানিহত করতে পারে না পরে আইয়া নসিহত করা আরম্ভ করে দেয় ইমাম সাহেব বলিনা আমরা আমাদের সন্তানদের জন্য গুনার সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে হাজির করে দেের দিন শিখার जहां कारणी ना बामी बाबा हादिस बोलें निजे के जहां नाम आखिर उपकार सिने देखते देख लो नफ चाय गान सुनते सुनल नफ्स चाहे बेपर्दा चलते चल लो नफस चाह आयासिया बर्बाद करते नफ्स तो अनेक आनंदगी कंट्रोल जरा करते क्ष करा जाबर सामान बसि जोगा करा चतुर तिक्षित तार आसल भद्र তারা আসল আদর্শ মানুষ যারা দেখেন ছিলেন তারা পায়খানার সময়টারও হিসাব করছেন বাথরুমে কয় মিনিট যাইতেছে হিসাব করছেন এবং নবশ কে বলছেন বাথরুম এর সময়টাকে বানাও মুফতি শফির রহমদুল্লাহ বাথরুম করতে যাইবেন তো চিন্তায় ধরছে পুরন দিলে এত হয় আর হায়াক যদি ষাট বছর হয় ষাট দিয়ে পুরন দিলে এত হয় যা খালি বাথরুমে বসেছিলাম হিসাব কি নিজেকে বলে আয় কি হিসাব দিবি নিজেকে বলে আবার নিজের বলে তো এক কাজ কর এই সময়টাকে ইমানের অঙ্গ বাথরুমের সময়টাও বাথরুমের বর্তন যে পরিষ্কার করলাম পরিচ্ছন্নতার এবাদত হিসেবে আমল নামায় উঠে যাবে তো ধুইতেন ওই সময় বাথরুমের বদনা ধুইতেন এ ছিল আমাদের আমাদের বাপ দাদাদের সময়ের হিসাব আর আমাদের সময় কাটে না এজন্য আমরা বিভিন্ন ধরনের কাজ সামনে হাজির করে ফেলি সময় কাটে না তাই। আপনি তাস খেলেন কেন আর মতো কয় সময় কাটে না তো এ আপনি এটা করতেছেন কেন কয় সময় কাটে না কি করবো এই আরকি এই সময় কাটাই আরকি এই হলো আমাদের হাল আমাদের সময় কাটে না আর আমাদের বাপ দাদারা যে নিজের নবসাকে নসিহত করছে তাদের সময় সময় তালাশ করে পাইত না কাজ করার সময়ের অভাব হয়ে যেত তাদের সোবাহ কাজ করার সময় অভাব হয়ে যেত সবাহান আল্লাহ নবী বলছেন তাদেরকে চালায় সুরায় লোকমান থেকে আয়াত পেলামাত করেছি আল্লাহ একটা পছন্দের নসিহত বাপ তার সন্তানকে নসিহত করবে লোকমান নামী আল্লাহ পছন্দের বান্দা আলাই নিজের সন্তানকে বসায় নসিহত করতেছিলেন আল্লাহর কাছে নসিহতটা এত পছন্দ হয়েছে কোরআনে হাকিমের আয়াত বানায়া সোরা লোকমান নামে একটা সোরা কোরআনে দিয়া নসিহত করতে থাকবে বেটা এটা তুমি করবা এটা না বলবে হজরত লুকমান তার বাবা হজরত লুকমান সন্তান হয়ে বাবার নসিহত শুনতে হবে এটাও এবাদত আর লুকমান সন্তানকে নসিহত করতেছে লুকমান নিজের ছেলেকে বসা বলতেছে ওয়াজ শোনো আমি বাপের ওয়াজ শোনো তুমি ডেকে বলতেছে আল্লাহ ওই ওয়াজটা কোরআনে বললেন লমানো লিবনী হ্যা তুশ্রী কী্লা বুনে আশ্রী কী বিল্লা ইন্ন শ্রী কাল জুল আজিম বাপতর ছেলেকে বলতেছে সে कैकटा कथा कथा गा कखबाना एम किस प्रतिज्ञा तुम तुम्हारे जीवन पन कराजे तुम क्ष करबाना क्षारा तुम्हारे जीवन प्रतिज्ञा बाबा सन्तान के बोले सन्तान तुम्बरदारिक्ला जिंदगी तुम सरबाना तुम्हार जीवनजा सरिक करबाना কারণ ইন্নাসের কাজুল মুখ হলো জগতের শ্রেষ্ঠ গুণা আল্লাহ শিরিকের গুণা ক্ষমা করবেন না তুমি শিরিক করবে না জান যেতে পারে তুমি শিরিক করবে না আর বর্তমান বিশ্বের মুসলমানদের বালা মুসিবতে পরিণত হয়েছে সিরি টাম বালা ঘরে ঘরে কবর পূজা পীর পূজা মোমবাতি কবরে আগরবাতি কবরে মিলাদ মাহফিল কবরে ফুল বিভিন্ন ভাবে সিড়ি করে করে আমরা আল্লাহ সাথে সিঁড়ি করে নিজের ইমানকে আমরা বরবাদ করতেছি সাজতে হবে সাহরণ যাইতে হবে মান্ন ওই কাজ হইলে এই মান্ন মানে বসি সেরিক খায়াত করি যে এত দিমো কবর গরু দিমো ছাগল দিমো এটা দিমো শিরিক করতেছে কবরে গেলে আল্লাহ জানাতে যেতে পারবে না কবরে যেতেছি আমাদের দেশে কিছু পীর আছে এরা পায়ে আর কিছু মুরিদ আছে এরা নামাজ রোজা লাগবে না পীরের পায়ে ভক্তি দেয় ঠিক একজনে কোনো হাল কবর পূজা করতেছে প্রেমিকা বানায় ফলায় দেয় তাহলে তো অসুবিধা সমস্যা না অলি রে ইজত করতে করতে যদি খোদা বানায় ফলায় দেয় তাহলে তো অসুবিধা কবর মাজারে যা কি করবে একজন মুমিনের কাজ কি একটা মুমিন কবরে যাবে একবার পর কিছু দি আসো ই সালে সহা পড় কবর আনার জাগা না কবর দেওয়ার জাগা আব্দুল কাদের জিলানি হইলে কি হবে कबरे थालीन अवस्था तरह से दुर साधारण मानू साधारण्ला ने कि अब कदर जिलानी कबरे कुरान खत्म करे कि पा नफल ना। नामजर नाबे दुरबल बारे गुम ईशाल सब करो कबरे दीते ही जाए जाए टा दिए सैन बोर्ड देव से निज हाथ टा फोर्ड देज हाथ टा फिर हाथी फेलो আমার ড্রাইভার একদিন বলতেছে আমাকে হুজুর হুজুর আমি মরে গেলে আমার ছেলে বুঝলে যাবো যে আমার এদিনে মাজার বানায় কেন কি হয়েছে তাইলে আর ওর খাওয়ার অভাব হবে না আমি বলবো আমার মাজার বানায় আহ আমার কবর এদিন লেখা দেয় নিজ হাতে টাকা ফেলল তো কিছুদিন না ফেললো পরে একাই ফেলা আরম্ভ করব কারণ দেশের মানুষ তো এখন আবু জাহেলের সে বড় জাহেল হয়ে যেতেছে কয়েকদিন না ফেললেও কিছুদিন পরে ফেলা আরম্ভ করবে তো পোলার আর ভাতের অভাব হইতো না কি তাই কি করা যায় না হুজুর এই করা মানে বর্তমানে ইনকামের রাস্তার কথা বলতেছি হুজুর এই হল হাল আমাদের নবী আরবি বলে সাহাবিরা একটা মাসির কারণে একটা লোক জান্নাতে গেল একটা মাসির কারণে একটা লোক জাহান নামে চলে গেল আবার জল্লাদ বলে কিছু যদি নাই দাও তাহলে মূর্তির নাকেরা গাছি বসা এটা মূর্তির নামে মাইরা যাও তাইলেও নাজাত যাক ছাড়া হবে লোকটা মাসি মায়েরার নিরাপদে চলে যায় যানবাচায় চলে যায় কিছু সময় পরে আর মুমিন বান্দার আগমন এই মমিন বান্দাকেও বলা হয় এই কালেমাওয়ালা কিছু মূর্তির নামে দাও বলে না শিরিক করতে পারি না আমার জীবনে আমি কোনো দিন শিরিক করব না আমি মাসি মারার যারা পরিমাণ একটা সিঁড়ি আমার আমল আনতে পারি না আমি পড়েছি ই লা, ই আল্লাহর নাম নিয়ে আমি কবরে যেতে চাই আমি ছোট্ট সামান্য যার্রা পরিমান সেরিকু করবোনা জল্লাদ তার গরদান ফালায় দেয় ঘটনাটা এমন যে মাসি মায়েরা চলে যায় রসুল বলে জাননিয়া জানাই জাহান নামে চলে গেছে আর না মাইরা মাসির ও করে নাই তার গলা চলে গেছে রক্তের বন্যায় ভাসছে আসলে তো এমন হয়েছে এ রক্তের নৌকায় চলে আল্লাহ রে জাননাতে করে নাই জানান পরিমাণ ও করে নাই আমাদের বাচ্চাদের সিরিক হয় আমরা জানি না তো আমরা জানি না দিনের ব্যাপারে আমরা তো অতি অজ্ঞ মূর্খ আমরা জানি না জানি না তারপর আমরা লাফালাফি আবার খুব বেশি করি মনে হয় ভাব আমাদের নাই আমরা মনে করি এমনিতেছি জাননাতে হেফাজত হইতেছে না বাপ তার সন্তান কেন সিংহ করতেছে जीवन सगन् तुम्हारे जीवन पन आज फिर जत करबा सरिक फिर सीफात करब ना सरिकत करबनाबादे सिक करब ना दुआ चाबना जै कबरे बजारे चाह आल्लासे আল্লা উপরে করব পীরের উপরে করব না এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা যার জীবনের এই পণ হবে প্রতিজ্ঞা হবে সে ইমানদার ইমানিয়া কবরে যেতে পারবে আর যদি পণ প্রতিজ্ঞা না থাকে তাহলে করে দেওয়ার জন্যে যে অনেকগুলো অন্যায় লাগে বলতেছি আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি শিরিক যে হয় এর একটা দুর্গন্ধ যে আসে এর একটা উদাহরণ বুঝাইতেছি দাঁড়াইলোয়ান দাঁড়াইছে আচ্ছা একে তো রসুল এখানে চলে আসছে এই আটকেই দাঁড়াই খেয়ার দুইটা বেজাল করছে রসুল কোন সময় আসছে একটু আগেও তো পারে তাইলে রসুল আগে এসে দাঁড়াই আসলে তখন বয়েছিল আর দুম করে যে বইয়ে পড়লো তখন রসুল চলে গেছে নাও তো রসুল দাঁড়ানো অবস্থায় বয়া পড়লো বেজাল কাজ হয়েছে না পড়ছে এখানে আর বইয়ে থাকার উপায় নাই লাভ দেওয়া দাঁড়া দাঁড়ায় পড়লো আচ্ছা এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না ও তো কেন অন্ধ কারণ এত বড় চোখ হইছে যে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির চোখ তোমার এক নম্বর কথা হলো নবীর নবীরে মনে করল আই মনে করল গেছে একটা তো রসুল তো আসেনি রসুল যদি হয়ে যাবে তো কেউ রাগ করেন না কার যদি যান মুফতি সাবুদুর আছে না ওলামা একরাম আছে বুঝমান ব্যক্তিরাও তো আলেম কম ছোট না এরাও বড় তাদের আকলও তো একটা এলিম তারা আছে বুঝাই দেন আমারে যদি কেউ থাকেন যাই হোক যেটা এক হইল ঠিক আছে বলতে আয়সা পড়ছে তাইলে কেমন হইলো চেয়ার একটা সাদা দিয়ে রাখছে যে এখানে রসুল বসবে একটা চেয়ার সাদর বিছাই দিছে রসুল এখানে বসবে ইয়ানবি সালাম আহকে বলে দাঁড়ায় গেছে আচ্ছা মাইনা নিল রসুল আয়সা পড়ছে একটা সিফাত কে দেখা যায় না এটা বিশ্বাস করলো অথচ এই গুণটা আল্লাহ তালার গুণ যে আল্লাহ আল্লাহ কে মানা যায় দেখা যায় না এটা কার গুণ আর জোর আবাজ আরগুন আল্লাহর আল্লাহকে মানা যায় দেখা যায় না উসলাম লি হস্তাল কুরআনি মুসলম লি হস্তাল কুরআনি মানা যায় দেখা যায় না কার গুণ জোরে বলেন কারণ মুসলমানের আওয়াজ করে বলেন কার্লার গুণ কেউ যদি সাল্লামকে এটা মাইনা ফালায় যে আমার মিষ্টিরে মজলিশে রসুল আয়া করছে রসুল আমার বাড়িতে মানা যায় কিন্তু রসুল দেখা যাইতেছে না তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল क्तिगत किसमान मध्य अन्न कारो अंश चलेना चलेना बापे अंश चलेना যেখানে আপনার বন্ধুর অংশ চলে না আল্লাহ তাল্লার ব্যক্তিগত কিছু গুণ রয়েছে যার মধ্যে কার অংশ নাই যার মধ্যে দুনিয়ার কোন অংশ নাই এমন কোন এমন কিছু গুণ আল্লাহ তালা নিজের জন্য রাখছেন এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় আল্লা গুণের সাথে যায় নিজেও খবর রাখে না মুশ্রিক হয়ে যেতেছে এই জন্য আহ উলামায় কেরাম বলে যে দাঁড়ায় কে করার দরকার নেই দুরস্বরী পড়েন ফিরিস তারা দিবে যাদের কানের পাওয়ার পাকের এ দরুদ গুলা পৌঁছায় দেয় সিরি করা যাবে না উদাহরণ একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয় সময় কম তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে আল্লাহ তাহলে আমাদেরকে এরকম নসিহত করার তো দান নিজেকে নসিহত করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন। আহালকে নসিহত করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুন। অন্যায় থেকে নিজেকে হেফাযত করার তৌফিক দান করুন। কবরের ফিকির দান করুন। আখিরাতের ফিকির দান করুন। আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtub ইলাইহি। লা হাওলা ওয়া لا الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الله কবول করুক على سيد الانبياء والمرسلين রনা আতি না ফ হসনতো ফ হসনতো কিনা আজনার রহমা কমা রবানি সগীরা রবির হামুমা কমা রব্বানি সগীরা রা তু কুলু বনাস অলুকাল জন্নত ওনা জুবিন্ন অন্য নস অলুকাল জন্নত ও না من কিন্ন বিশ্ব ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনা যত করেছি মুনা ক্ষমা তুমি করি बंदा चे बंदी ने जिंदगी विचार छे, गी। छे, छे अल्लाह तुम्हारे मानिया कैम कर नामीबा मुरे दावरे दाओ গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি দাও রান শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মহি বার্ষিক ওয়াজ মাহিল রাব্বুলি জল্লা নজর করে তাকায় দেখো অসংখ্য ওলামা একেরাম ওপরের নিচে বসা আছে যাদের জিন্দি তোমার দিনের জন্য থেকে শুরু করে শ্রোতা মন্ডলী পর্যন্ত যারা রয়েছে একটা লোক যাইনি মোহাব্বত আর লইয়া যারা তিনি আলোচনা শুনেছে রাবুল মধ্য মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত আল্লাহ বাড়ায় সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই ও মালি মেহরবানি করে আমাদের জিন্দগিরের সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ দুর্গন্ধ আছে হাতে গুনার দুর্গন্ধ আছে তোমার দরবারে মাফি চাইতে লজ্জা হয় মৌলা বারবার গুনা করে বারবার হাত তুলতে লজ্জা হয় বার বার আশি গো মৌলা তুমার দরবার সারা আর কোন দরবার নাই সি তে সঙ্গ দর আপনা কয়ে হাজত হা তে চোখট পিসর আপনা কয়ে হা তৈ হ্যাঁ হামনে কি তরহ আউ না আও তু দিলি মুি মুজ তরক লি করু লা জিন্দি ভার গুনা করছি মৌলা ই তোবাকারী কে আপনি পছন্দ আল্লাহ আপনার অপসন্দের কাজ থেকে নিজেদের বাঁচায় রাখবো আপনার পছন্দের কাজগুলোতে নিজেকে আটকে রাখবো রাবুল আমাদের তো বা করে নেন আমাদের জিন্দিতে দান করেন গুণার ঘৃণা দান করেন গুণার থেকে নফরত দান করেন রাবুল আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা মনের রুজি দান করবালিনে পানকে পানাহ দান করো বেরোজেকে রুজি দান করো রবী তৃণ্তিন থেকে মুক্তি দান করো বৃদ্ধি করো রাবুল বুড়ো বুড়ো বাবারা যারা হজরত আবু বকরের মতো কবুল করো জওয়ান জীবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম গুনার কাজ থেকে তুমি কোদর ওদের বাবুল আলমিন পর্দার মা বন্ধের কে হজরত খাদি যা হজরত ফাতে মার মতো বানিয়ে দাও ইয়ার্লাহ অনেকে নিজের হাত নিজের মা কবরে রেখেছে জীবনে কোনো দিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না আল্লাহ অনেকে বাড়িতে যায় মা বাপ তালাশ করে পায় না অথচ মার বসে থাকার চেয়ারটা বাবার বসে থাকার জায়গাটা আছে। কিন্তু ঘরে মা দেখার মা বাবা ঘুমাইতো খাটে আর মা নাই বাপ নাই আব্বুলাল যাদের আব্বা নাই তাদের কয়ে যা ভরা ব্যথা জ্বালা চেহারা তাদের চোখের সামনে ভাইসে উঠে দরদ ভরা কণ্ঠে তোমার কাছে মাফি চাই ওরে মালিক যাদের আব্বা আমা নাই কোন দোকানে কাফুনের কাবর আমাদের জন্য রেডি হয়ে গেছি জানিনা কোন শপের বাস পাইকে গেছে গা জানিনা কখন জেন মসজিদের কোন तुम कबरे साथी मौला तुम्हारे पुरान साओ आजबूरे दूरे हेफाजत करो रब আমাদের সালাম তোমার বন্ধুর রওজায়ে পৌঁছايا দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়সাল্লিম দাইমান আবাদা আলা হাবীবিক আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিউ ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিউ ফিল আজসাদ ওয়া اللهم إلي مسكينة وأمتني مسكينة وحشرني في زمرة المساكين اللهم إني أسألك شهادتاً في سبيلك وجعل موتنا في بلد رسولك وجعل موتنا في برد رسولك রিয়া রত্ন করিয়া আল্লাহ তোমার পাই তুল্লাহ নসিব করো রিন জিন্দগির সব গুণামাত করে বলা আয় দান করো রব্বুল আলমিন আবার বলছি এই মাহফিলের যারা আয়োজন করেছে কবুল কর টাকা পয়সা দিয়ে কবুল করো রব্বুল আলমিন সর্বোপরি মাহফিলের যারা উপস্থিত রাবুল ইজ সকলের জিন্দি রে গা মা করে তোমার পেয়ারা বান্ধা করে কবুল কর্লাও রত কল্যাণ দাও যত তার থেকে বাঁচাও মতের দিনে ইমানি মত ইয়া আল্লাহ অনেকের কথা মাথায় আছে। মোহাব্বত রাখে ইয়া আল্লাহ দুয়ারা হক রাখে আশা রাখে বরকদ দাও ডু ডু ডবু www.almodina.com